মানবতা সমাধান সসালামুক রবাকাত বসমি রিহিম আলহামদুলিল রবীমিন ওসলা সঈদুলমরসিলিন নবীনা মহমদ ওয়া ওব আজমাইন মন্ত তবাহ বিসিন্দিন আবাদ ফউজ ব্লিহিমিন বসমি রহমা রহিম আর রহমান আল্লা আল কোরআন খালা কাল ইন্সান আল্লাহ কাম বেহসবান সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকরাবুল্লা আলমিনে যাবতীয় প্রশংসা আল্লাহ ফাকর আলমিন বড় দয়াবান যার নাম রহমান আর যিনি আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন তার বড়ো অনুগ্রহ রয়েছে আর সবচাইতে বড়। অনুগ্রহ সবচাইতে বড়ো তার রহমত হচ্ছে কোরআনে কেরিমের শিক্ষায় কোরআনের জ্ঞান দেওয়া আর কোরআনের প্রতি ইমান নিয়ে আসার তৌফিক দেওয়া আর কোরআন মোতাবেক জীবন গড়ার সালাত এবং সালাম নাজেল হক মাহমুদুর রাসুল্লাহ সাল আলী সালামের ওপর যার প্রতি আল্লাহাক আল কোরআন করে সম্মানিত করেছেন এবং যাকে আল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রসুল করে পাঠিয়েছেন সুতরাং তিনি মানব জাতির মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ মানুষ আমাদের তফসিল হবে সুরাতুর রহমানের সুরাতুর রহমান এই সুরা মাদানী সুরা সুরায় রাহমানের। যে বাঘ ভঙ্গিমা বিষয়বস্তু তা থেকে মনে হয় যে মক্কী সুরা এটাই বেশি ঠিক ইমাম শহকানি রহমতুল্লাহ আলে বলেছেন যে এটা মক্কী সুরা এই সুরাই আয়াত রয়েছে আটাত্তরটি আর এই সুরার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত সমূহ আল্লাহপাকের যে মানব জাতির ওপর বহু অনুগ্রহ রয়েছে মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক ইহকাল পরকালে অনেক নিয়ামত সৃষ্টি করে রেখেছেন দুনিয়ার নিয়ামত আর আখেরাতের নিয়ামত আল্লাহ পাক তা উল্লেখ করেছেন আল্লাহ পাক রাবুল্লা আলমিন ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান ইর রাহিম আর রহমান আল্লাম আল পরম করুণামাই যিনি আল্লাম আল কোরআন তিনি জ্ঞানদান করেছেন কোরআনের কোরআনের শিক্ষা দিয়েছেন সে আল্লাহফাকর্বুল্ল কোরআনে করিম নাজিল করেছেন এবং কোরআনের জ্ঞান দান করেছেন যাকে ইচ্ছা করেছেন এবং কোরআনের প্রতি মান নিয়ে আসার তৌফিক দিয়েছেন কোরআনে করিম জানার সুযোগ করে দিয়েছেন পৃথিবীর যে কোনো গ্রন্থ কিতাব পুস্তক পুস্তিকা এক সময় শেষ হয়ে যেতে পারে কিন্তু কোরআনে করিমের কপি শেষ করে দিলেও কোরআনে করিমকে নিশ্চিন্ন করতে পারবে না কোনো শক্তি এত লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েদের কোরআন সুরক্ষিত রয়েছে যে কোরআনকে শেষ করা যাবে না আল্লাহ করেছেন এবং ইন্না লাহুল নিশ্চয়ই আমি এই উপদেশ নাজেল করেছি আর নিঃসন্দেহে এই উপদেশের আমি সুরক্ষা করবো হেফাজত আল্লাহ হেফাজতের দায়িত্ব দিয়েছেন অন্যান্য কিতাবের হেফাজত সেসব জাতির ওপর ন্যস্ত করা হয়েছিল সেই দায়িত্ব তখন তারা তাতে অর্থের বিকৃতির সাথে শব্দের বিকৃতি ঘটিয়েছে কোরআনে কারিমের আলহামদুলিল্লাহ শব্দের বিকৃতি কেউ ঘটাতে পারেও নি পারবেও না তবে এক শ্রেণীর বিদাত যারা ভ্রান্ত আঁকিদা রাখে তারা কোরআনে কারিমের বিভিন্ন আয়ত্তের অর্থ বিকৃতির চেষ্টা করেছে আল্লাপাক সকলকে যেন হৃদায়ত দান করেন আল্লাপাকের সাথ করছেন যে রহমান রহমান আল্লাপাকের এমন একটা গুণবাচক নাম যে তাতে এত বেশি অর্থের ব্যাপকতা আছে যার ফলে রহমান মানে পরম করুণামায় এই শব্দটি বা এই নামটি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা যায় না যেমন কোনো মানুষের নাম আপনি আল্লাহ রাখতে পারেন না কোনো মানুষের নাম এলাহ রাখতে পারেন না এলাহ মানে উপাস্য রাখতে পারেন না কোনো মানুষের নাম ওই রকমই রহমান রাখতে পারেন না নাম রাখলেন আব্দুর রহমান আর নিজেই বাপ মা যদি মিস্টার রহমান বলে ডাকেন তাহলে আপনি এর জন্য দায়ী আপনার গ্রামের লোক আর কী করবে না তাহলে বাপমাই যদি ডাকেন ভাই বোনেরাও যদি আব্দুর রহমানকে রহমান আব্দুর রহমানমেরা রহমানের বান্দা রহমানের গোলাম আর তাকে নিজেই রহমান বানিয়ে দিলেন সে কখনও রহমান নয় তবে এটা শিরকই কথা আপনি বিশ্বাসের সাথে বললে তো বড়ো শিরক হইতো কিন্তু কমপক্ষে এটা ছোটো শির কাবিরা গোনা আর শিরক এর আল্লাহ মাফ করেন না ছোট শির্ক হলেও বিনা তবাতে আল্লাহ মাফ করবে না সুতরাং আমাদের দেশে যে প্রচলন রয়েছে আব্দুর রহমান যদি ভালো শিক্ষিত হয়ে যায় তাহলে ওর সামনে মিস্টার রহমান আর মিস্টার আব্দুর রহমান বলবে না হ্যাঁ আর গ্রামেগঞ্জে এই অজ্ঞতা তাহলে শিক্ষিতদের মধ্যে অজ্ঞতা আব্দুর রহমানকে মিস্টার রহমান বলা আর অশিক্ষিতদের মধ্যে অজ্ঞতা গ্রামেগঞ্জে যে আব্দুর রহমানকে কখনও আব্দুর রহমান বলে ডাকবে না ফুই রহমান আর রহমান আল্লা মালকর আল্লাপাক কোরআনে কেরিমের তালিম দিয়েছেন এই সুরাই আল্লাপাক অনেকগুলি নিয়ামতের কথা উল্লেখ করেছেন কিন্তু সবচেয়ে বড় নিয়ামত যেহেতু আলকোর আনসাই জন্য কোরআনের নিয়ামত দিয়ে শুরু করেছেন ঈশ্বরকে প্রথমে কোরআনের কথা আল্লাহ উল্লেখ করেছেন আর কোরআনের শিক্ষা সবচেয়ে বড় নিয়ামত আপনার উপর আমার ওপর আল্লাপাক অনেক কিছু আপনাকে দিয়েছেন দুনিয়ার সবচেয়ে বড় বড়ো নিয়ামত আপনার যে আপনার কাছে কোরআনের জ্ঞান রয়েছে কোরআনে শুধু শব্দের জ্ঞান নয় হার মুখস্ত করার জ্ঞান রয়েছে করেন হাফেজ তার সাথে সাথে অর্থ বোঝার জ্ঞান রয়েছে প্রতি সাথে এটা হচ্ছে সবচেয়ে আল্লাপাক মানব সৃষ্টি করেছেন এতে খন্ডন রয়েছে আর এই রকমের থিউরির যে সব নাস্তিক বেদিনরা আর তাদের অনুসারী মুনাফিকরাও বলে থাকে যে মানুষ মানুষের সৃষ্টি হয়নি মানুষ বানর ছিল আর ধীরে ধীরে উন্নতি করতে করতে লেজ খসে পড়েছে তারপরে কোন একটা কালে গিয়ে এই মানুষের রূপ ধারণ করেছে মিথ্যা কথা আল্লাহ বলছেন খালাকাল ইনসান ইনসান সৃষ্টি করেছেন যদি মানুষ সৃষ্টি না হয়ে থাকলে আল্লাহ বলতেন্তরিত হয়েছে আল্লাহ মাহুল বেয়ান এবং সেই আল্লাহাক রব্বুল আলমিন মানব জাতিকে মনের কথা প্রকাশ করা শক্তি দিয়েছেন বেয়ান বাক শক্তি দিয়েছেন সুহান আল্লাহ বাক শক্তি না দিলে আপনি বোবা আপনার ছেলে দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে না সূর্য এবং চন্দ্র আল্লাহাক রব্বুল আলমিন এসবের আবর্তন করে দিয়েছেন সুনির্দিষ্ট বেহসবান সুনির্দিষ্ট করে দিয়েছেন আবর্তন সবকিছুর আল্লাহাক সময় নির্ধারণ করেছেন কক্ষ নির্ধারণ করেছেন কখন অস্ত কখন ওদিত আল্লাহফাক সব কিছুই সুনির্দিষ্ট করেছেন ওয়ান নাজম ওয়াসার ও ইয়াস্তোদান এই নাজম মানে কি এ সম্পর্কে দুটি তাফসির রয়েছে নাজমের প্রসিদ্ধ অর্থ হচ্ছে তারকা নক্ষত্র তো এই অর্থ যদি করা হয় এটাও তাফসির করা হয়েছে তাহলে এর অর্থ তাফসির হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তারকা ওয়াসার আর গাছপালা ইয়াস্তোদান যা সাজদা করে তারকা নক্ষত্র আল্লাহ পাক আকাশ জমিনে যা কিছু হয় সবকিছু সেজদা করে তাতে আল্লাহ পাক বলতে গিয়ে বলেছেন ওয়াসার ওয়াদ্দ গাছও সেচদা করে আর জীব জন্তুদা করে আসমান অনেক মানুষই শেষদা করে আল্লাহকে সব মানুষ নয় তাহলে মিনান্নাস ওয়াকির হাক্কা আলাইহিল আজাব আর অনেকে আছে যাদের আল্লাহ আল্লাপাকের শাস্তি অবধারিত হয়েছে এই জন্য আল্লাহর অবদ্য সেচদা করে না তাহলে যেই মানুষ আল্লাহকে সে গাছপালার চাইতে অধম আল্লাহ বলছেন গাছপালা করে আরে তারকা নক্ষত্রে করে পাহাড় পর্বত শেষদা করে সবকিছু আসমান সবকিছু তসবি করে আল্লাহ বলছে ওল্লা তা কহ না তসবি আহ তাদের তসবি বুঝো না কিন্তু তসবি করে একটি তফসির করলাম নাজমের তারকা আরেকটি তা যেটা প্রসিদ্ধ এখানে সেটা হচ্ছে নাজম এমন গাছ কে বলা হয় যে গাছের কাণ্ড নেই তৃণলতা যেমন লাউ গাছ কুমড়ো গাছ এইভাবে যেসব গাছপালা রয়েছে তৃণলতা ঘাস আর সাজার বলা হয় এমন গাছ কি যেটা কাণ্ড বিশিষ্ট। তাহলে লতা পাতা বিশিষ্ট গাছ আর কাণ্ড বিশিষ্ট গাছ দিবে না তাই না যেই গাছের ফল মিষ্টি নয় তিক্ত ওই তিক্ত ফলই দেবে এগুলি হচ্ছে আল্লাপের চেষ্টা করার দিক কিন্তু মানুষ সম্পর্ক আল্লাহ বলছেন যে আল্লাপাকবুল আলমিন আকাশকে সমুন্নত করেছেন আকাশকে আল্লাহ পাক যদি ধারণ করে না থাকতেন তার পৃথিবী ধ্বংস হইজি আবাদ আলমিজান এবং আল্লাহাকবুল আলমিন মানদণ্ড স্থাপন করেছেন সবকিছুর মানদণ্ড আল্লাহকে স্থাপন করেছেন আল্লাহ সুবিচারের সাথে দাঁড়ি পাল্লা কায়ে কর তোমরা মেপে দাও মেপে নাও তুকান আর দাঁড়ি পাল্লায় তোমরা মারিও না দাঁড়ি মারবে না মেপে দিতে গিয়ে আপনি যাতেই মেপে দেন যেইভাবেই মেপে দেন মাফার পদ্ধতি কম দেবেন না খাদ্যদর মাপতে গিয়ে কম দেবেন না টাকা পয়সা দিতে গিয়ে যেটা প্রাপ্য আছে তার কম দেবেন না আপনি কাপড় মাপতে গিয়ে কম দেবেন না এমন কি আদান প্রদানে আপনি কারো কাছে চাকরি করেন এই চাকরির সময়টা যে আপনি আট ঘন্টা দিয়েছেন এটা ওই মালিকের হক প্রাপ্য এতে কম করে না ওলা তকসরুল মিজান আর মালিককে বলা হচ্ছে যে সোন মালিক তুমি চুক্তি করেছ টাকা বেতন দেবে সুতরাং তাতেও কম করিও না ডিউটির সময়টা তো দিয়েছেন কিন্তু অবহেলা করছেন ঠকামি করছেন মালিক নেই ফোরম্যান সুপারভাইজার নেই সুতরাং কাজটি ভাবে করছেন অর্ধেক কাজ হয় না ওলাহরুল মিজান তাহলে আল্লাহ পাখির কথা অত্যন্ত ব্যাপক কত দিগন্ত বেরিয়ে আসে কোরআন কেরিমের এক একটি বাক্যের চিন্তা করুন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 যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লাহ আসালাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে জাহাঙ্গীর বৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা তফসিল করেছিলাম সুরাতুর রহমানের সুরায়ের আয়াত নম্বর করছেন। আরদা আনাম আর আমি পৃথিবীকে জমিনকে বিস্তৃত করেছি লীল আনাম সৃষ্টিকুলের জন্য প্রাণীকুলের জন্য আল্লাহ পাক জমিকে বসবাসযোগ্য করে দিয়েছেন বিছানার মতো করে দিয়েছেন বাড়িঘর তৈরি করার যোগ্য করে দিয়েছেন চলা ফেরার যোগ্য তৈরি করে দিয়েছেন এটা আল্লাহের আল্লাহাকুর গাছ কে কেমন করে সৃষ্টি করেছেন খেজুর গাছ আবরণের ঢাকা থাকা আর ধীরে ধীরে যখন বড় হয় আবরণ খুশি পড়ে ওয়াল হাব আস আর আল্লাহাক খোসা বিশিষ্ট শস্যদানা সৃষ্টি করেছেন হান এবং সুগন্ধি যুক্ত গাছ আল্লাপাক সৃষ্টি করেছেন গাছ থেকে ও সুগন্ধি আসে অনেক গাছ থেকে আবার গাছের ফুল থেকে সুগন্ধি আসে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আলাইকাত সুতরাং হে জিন হে মানুষ জিন আর মানুষ এই উভয় জাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে যেটা আল্লাহ দেননি। এটা আমাদের দেব দেবী দিয়েছ ধানটা আল্লাদের দেননি? হ্যাঁ বা গমটা আল্লাদের নি বলবেন কেউ বলে তখন বলে ওপর আল্লাহ কিন্তু এমন অধম মুসলিম আছে যে দুটা তিনটা ছেলে হইলে বা ছেলে মেয়ে ছিল না তারপরে অনেক দিন পর একটা ছেলে হয়েছে আর সিরিখ করার পরে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে সিরিপ করে এসেছে কবর মাজার থেকে ধরনা দিয়ে তারপরে ওই ছেলেটা হয়েছে এর ওই বাবার দান এর আরো বেশি অধম আরও বেশি অধম উলায় কাকাল আদাল আল্লাহ বলছেন এরা তো চতুষ্পন্তুর মতো বালহুম আজাল বরং এর চাইতে নিকৃষ্ট কারণ চতুষ্পন্তু যতটা বোধ শক্তি আছে ততটা ঠিক করে যা খাবার আল্লাহ নির্ধারিত করেছেন জীব জন্য তাই খায় অন্য কিছু খাই না আর মানুষ সবকিছু খেতে পারে হালাল খেতে পারে আরাম খেতে পারে শির সবকিছু করতে পারে তাই এই রকম মানুষ জীব জন্তুর চাইতে নিকৃষ্ট আল্লাহ পাক এই জন্য বলেছেন আল্লাপাক তারপর এরশাদ করেছেন খালা খাল ইনসানা মিনসালসালিন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মিনসালসাল এখানে মিনসালসাল বলেছেন মানুষকে আল্লাপাক অর্থাৎ কে। প্রথম আদাম আলাইসালামুক আল্লাপ সৃষ্টি করেছেন প্রথম মানুষের কথা উল্লেখ করেছেন এখানে সালসাল সালসাল এমন মাটিকে বলা হয় যেই মাটিটা কাদা মাটি ছিল তারপরে সেটা দিয়ে কোন একটা কিছু তৈরি করা হয়েছে তারপরে সেটা পুড়িয়ে নেওয়া হয়েছে যেমন মাটির হাডিগুলো। মাটির হাঁড়ি যখন পুড়িয়ে নেওয়া হয়েছে ওই রকম ইঁট পোড়া ইট তো সালসাল মানে তাহলে পোড়া মাটি আর এই পোড়া মাটি এক সময়ে কাদা ছিল আর কাদা দীর্ঘদিন ধরে যদি কোথাও পড়ে থাকে তাহলে সরে যায় পচে যায় তাতে একটা গন্ধ থাকে এই সমস্ত গণগুলি আদাম আলী সালামের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন আর এই কাদাই যখন পানি স্পর্শ করেনি তখন সেটা ধুলো ছিল সেখানেও মাটি ছিল সেই জন্য তোরাও বলেছেন খালাক আহমিন তোরা আল্লাহ আদামকে তোরা মাটি দিয়ে তৈরি করেছেন মানে ধুলো দিয়ে তৈরি করেছেন আল্লাহ বলছেন আবার খালা কাহমিন কাদা দিয়ে তৈরি করেছেন মিন তিন আজেব কাদা দীর্ঘদিন কাদা হয়ে থাকলে আঠা এজন্য হয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাপাকড়া কাদা থেকে তৈরি করেছেন। আল্লাপাকড়া দীর্ঘদিন ধরে কাদা পড়ে থেকে যে গন্ধ বেরোয় কাদাই ওইটা থেকে আল্লাপাক আদাম আল ইসাল্লামের দেহ তৈরি করেছেন তারপরে সেটা যখন তৈরি হলো তৈরি হওয়ার পরে শুকিয়ে গেল শক্ত হয়ে গেল আর ঠন ঠন করে বাজছে আল্লাপাক ওই মাটি থেকে তৈরি করেছেন মানে ওই রকম করে তার দেহ তৈরি করে তারপরে তাতে আত্মা দিয়েছেন খালা খালা ইনসান আল্লাহ করেছেন যেটা শুকিয়ে যাওয়া মাটি তো আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মিনসালসাল এই কাদা যে পচা কাদা শুকিয়ে গিয়েছে সেই পচা কাদা থেকে সেটা এমন হয়ে গেছে কালফাক্ষার পোড়া মাটির মতো পোড়া হাড়ির মতো দীর্ঘদিন পড়ে থাকার কারণে পোড়া মাটি যেমন হয় সেরকম হয়ে গেছে আল্লাহ ফেলে রেখেছেন আল্লাহাকাল বর্ণনা করেছেন মিম্মারেজি মিন্নার এবং আল্লাপাক জিনকে সৃষ্টি করেছেন মিমারেজি মিন্নার ধোয়া বিহীন আগুন থেকে আগুন তো এরকম এমন আগুন প্রথম দিকে যখন আগুন জ্বলে তখন ধোঁয়াও থাকে তাতে কিন্তু যখন খুব বেশি জ্বলে যায় তখন আর হয়তো ধোয়া থাকে না বা বিশেষ একটা আগুনের অবস্থায় বা একটা আগুনের অংশে তাতে ধোয়া থাকে না আল্লাহ ওই অংশের কথা এখানে বলেছেন ভাবে আই আল্লাহ রব্বিক মাত্রাজ দেবান তাহলে জিনদেরকে আল্লাহ কি থেকে তৈরি করেছেন তা কোরআনিকিম আয়ের দ্বারা জানলাম মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন তাও জানলাম নবী করিম সাল্লাহ আলুসাল্লাম মানব সন্তান না ফেরিস্তা সন্তান নবী করিম মানব সন্তান তাই না তাহলে মানব সন্তান মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন নবী মাটির তৈরি মানুষ আর নবী সালে নূর ফের নূর দিয়ে তৈরি করা অন্তর্ভুক্ত আদাম সন্তানের অন্তর্ভুক্ত সুতরাং এটি ভ্রান্ত আঁকি বরং কেউ যদি বলে যে আল্লাহ নূর থেকে নবী কারণ আমাদের দেশের অনেক মানুষরা এই ভ্রান্ত আঁকি পোষণ করে যে নবী আল্লাহ নূরে পয়দা নবীর আল্লাহ নূরের সৃষ্টি যদি বলে তাহলে আল্লাহর একটা অংশ হলো আর আল্লাহর অংশ মানে তার মধ্যে অলুহিয়াত রয়েছে প্রভুত্ব রয়েছে এটা সিরকে পরিণত হবে সুতরাং এই আকিদাই যে নবী মানুষ না নবী নূরের তৈরি এটা বড় সিরকি আকিদা হতে পারে আল্লাহ রব্বে কুমাতু কাজ দেবান আল্লাহ পাক বলছেন সুতরাং হে মানুষ হে জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে রব্বুল মা রে বাইন সে আল্লাহ পাক তিনি দুই পূর্বের অধিপতি আর দুই পশ্চিমের দুই পূর্ব দুই পশ্চিম মশরিক মানে পূর্ব মশরিক মানে সূর্য উদায়ের স্থান দুই সূর্য উদায়ের স্থানের মালিক অধিপতি আল্লাহ ওরব্বুল মাগরে বেন আর দুই অস্তচালের রব প্রতিপালক আল্লাহ ফকরাবুল আলমিন মালিক আল্লাহ এটা কেন আল্লাহ বললেন এখানে দ্বিবোচন দিয়ে বলেছেন দুটো সূর্য উদয় হর স্থান আর দুটো সূর্য অস্তমিত হরিস্থান আর অন্য আয়তে আল্লাহ বসে রাব্বুল মশারিক অল মগারিব বহু অনেক সূর্য উদয়ের স্থল আর অনেক সূর্য অস্ত হওয়ার স্থল আল্লাহ বলেছেন আর তৃতীয় আয়তে বসে রব্বুল মশরিক আলমগর ইলা ইহা ইল্লাহ রাব্বুল মশরিক আলমাগরীব আল্লাহ পাক পূর্ব পশ্চিমের মালিক সূর্য উদায়ের একটি স্থানের কথা আল্লাহ বলেছেন আলমশরিক আলমাকরিব আর সূর্য অস্ত হওয়ার একটি স্থান বলেছেন আর উদয়ের একটি স্থান বলেছেন তো এই সবগুলি সমন্বয় হচ্ছে যে যেখানে দ্বিবচন বলা হয়েছে যেমন আমার সুরার রহমানে এখানে শীতকাল আর গ্রীষ্মকালকে বোঝানো শীতকালে সূর্যের অবস্থান এক জায়গায় থাকে আর গ্রীষ্মকালে সূর্যের অবস্থান আরেক জায়গায় থাকে আর যেখানে মশারেক বহু বচন বলা হয়েছে প্রত্যেক দিনের একটু করে সময় কমতে থাকে অথবা বাড়তে থাকে রাতের একটু করে সময় কমতে থাকে বাড়তে থাকে তাহলে সূর্য উদয় আর অস্ত হওয়ার স্থান পরিবর্তন হতে থাকে আর যখন এক বছর বলা হয়েছে শুধু পূর্ব পশ্চিমকে শোনাচ্ছিলেন তখন বলেছিলেন সাহাবাই কারামদেরকে যে দেখো তোমাদের চাইতে তো জিনদেরকে ভালো মনে হইল কেন্লা এই জন্য যে জিনদের সামনে যখন এই আয়াত পড়া হয়েছে তখন তারা বলেছে তবে নামাজের মধ্যে উচ্চ স্বরে বলবেন না নামাজের বাইরে আপনি জোরে বলেন আসতে পারেন কিন্তু উচ্চ স্বরে বলবেন না যেমন অনেকেই উচ্চ স্বরে বলে থাকে সব্যে হিসমা আলা সুহান রব্বে আল্লাহ এগুলির অনেকগুলি হাদিস আবার জয়ীফও রয়েছে কিন্তু বললেও সেটা মনে মনে বলবেশ্ন করবেন মসজিদে নবাবী থেকে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের কবর কতটা ব্যবধান এবং নবী কারিম সাল্লি সাল্লামের কবরে সেখানকার আরবের স্থানীয় মানুষ কিরকম আচরণ করেন কত দিন নবিসের কবর হয়েছে যেখানে তিনি ইন্তেকাল করেছেন কারণ আম্বিয়া রসুলগণ সম্পর্কে আল্লাহ পাকে নির্দেশ যেখানে ইন্তেকাল করে সেখানেই দাফন করতে হয় মা এসার্লাহ তাল ঘরে এনতেকাল করেছিলেন ওই কক্ষেই দাফন করা হয়েছে নয় বিবির হুজরা সবগুলি লাইন ধরে মসজিদ নবীর বাম দিকে কেবলামুখী হলে বাম দিকে লাইন ধরে ছিল সেই জায়গাগুলি এখন মুসলান নেশা মহিলাদের নামাজ পড়ার স্থানে পরিণত হয়েছে যেখানে কবর ছিল না অন্য অন্য বিবিদের কক্ষগুলি সেগুলি শেষ করে দেওয়া হয়েছে আর সেগুলি মহিলাদের নামাজ পড়ার মসজিদ নবীর একটা অংশ হয়েছে বাড়ানোর পরে আর যেহেতু নবী সাসের কবর ওইখানে আর এটা আল্লাহ পাখের নির্দেশ যেখানে করে নবিরা সেখানে দাফন করতে হয় ওইটা কক্ষ কক্ষই থেকে গেছে আর সেটা কয়েক বেড়া দিয়ে ঘেরা রয়েছে সুতরাং সেটা মসজিদের অংশ নয় সেটা মসজিদের অংশ নয় এবং এমনভাবে তার পিছনে দেয়াল দেওয়া রয়েছে এইভাবে যাতে করে কেউ সরাসরি কবরকে সামনে করে নামাজ না পড়তে হবে তারপরে কেউ যদি সিরক নিয়তনে যায় যে মসজিদ নবীর ওই কবরকে সামনে করে আমি নামাজ পড়ব অথবা যে কোনো জায়গায় নামাজ পড়ে যদি বলে যে আমি নবীর কবরের কাছে কিছু পাবো তাহলে সে সিরকি আঁকিদা রাখলো আর নবী সালামের কবরের আলহামদুলিল্লাহ কবরের কাছে গিয়ে না ফুল চড়ানো হচ্ছে না চাদর চড়ানো হচ্ছে না কোনো কিছু হচ্ছে না কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে বরং সব সময় চব্বিশ ঘন্টা সেখানে পুলিশ পাহারাও রয়েছে এবং হাই আর লোকেরা যারা সরকারের পক্ষ থেকে নির্ধারিত আলেম পাহারা দিয়ে থাকে বলার জন্য আর ভ্রান্তি সম্পর্কে সতর্ক সাবধান করার জন্য একটা কিছু শির্ক বিদাখানে সেখানে করতে পারবেন না নামাজের মতো সেখানে যদি দাঁড়ান তো সাথে সাথে বাধা দেবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন না সালাম পড়া হয়েছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়া আর কবর পূজা শির্ক সময় শেষ হয়ে গেছে اللہ پاک رب العالمين جنہ مادر کے شرک بھی داد تھی দান چاہر توفیق دان کریں اللہ پاک توحید قائم کر توفیق دان کریں وصل اللہ وعلا نبینا محمد وعلا آلی وصحبی اجمائن ملعرفت اللہ আয়েশ ফের দারে হল হল্লাশর কন্ন করবেশর কন্ন ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের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 থ্রি SWIFT BIC CODE এইট থ্রি সুইফি কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন